وان انس رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم اذا خرج مسيره ثلاثه ايام او ثلاثه فراسخ صلى ركعتين رواه مسلم انس رضي الله تعالى عنه ঠিকই বনিত তিনি বলেন রাসূলুল্লাহ صلى الله عليه وسلم যখন 3 মাইল দূরত্বের যখন তিনি সফর فراسخ अथवा 3 ফারসাখ পরিমাণ তিনি সাল্লা রাখ তখন তিনি কসরের সালাদ আদা করতেন তিন মাইল জাগা অথবা তিন ফারসাক এক ফারসাক সমান হচ্ছে এখানে সালাস ফারাসিক যেটা ২৪ কিলোমিটার সাড়ে চব্বিশ কিলোমিটার সমান তিন ফারসাখ সাড়ে চব্বিশ কিলোমিটার সমান অথবা তিন মাইল সমান তিন মাইল যদি এক মাইল দেড় কিলোমিটার হয় তাহলে তিন আর তিন অর্ধে দেড় তাহলে সাড়ে চার কিলোমিটার তাহলে এখানে মুসলিম শরীফের হাদিসে আনাস তখন থেকে আমরা পাচ্ছি যে আল্লাহ নবী আহস্লাতাল্লাম তিন মাইল অর্থাৎ সাড়ে চার কিলোমিটার অথবা সাড়ে চব্বিশ কিলোমিটার তিন ফারসাক এতটুকু দূরত্বের সফর হলে তিনি কসর সালাত করতেন এটা মুসলিম শরীফের হাদিস তাহলে আল্লাহ নবী আহসাল্লাতাম এই তিন মাইল বা সাড়ে কিলোমিটার বা সাড়ে চব্বিশ কিলোমিটার এটাকে নির্দিষ্ট করে দিয়েছেন এমনটা কিন্তু আমরা বুঝতে পাচ্ছি না বরং এতটুক দূরত্ব যখন যেতেন তখন তিনি সারাদ কসর করতেন তাহলে তিন মাইল হলে কসর করতেন সাড়ে কিলোমিটার যেটা সাড়ে চার কিলোমিটার বা সাড়ে কিলোমিটার হলে তিনি কসর করতেন এটা মুসলিম শরীফের সহি হাদিস দ্বারা আমাদের কাছে সাব্যস্ত হয়ে গেল এক্ষেত্রে আর চল্লিশ মাইলের হাদিস মহাদিসের নিকটে দুর্বল গ্রহণযোগ্য নয় কিন্তু মনে রাখতে হবে चार इमाम चारे माइलने संगे को दंद करा उचित होना मानते थो विवाद जान ना क्योंकि क्यों जदि तीन माइल सफर अथबा जेट साढ़े चार किलोमीटार अथबा साढ़े चौबीस किलोमीटर तीन फार्सा दूर सफर कसर करना कारण आल्लामुद्ध द्वारा सफर दूर सीमारेखा बेधे देवा कौन एक, एक, एक, एक बेधे नहीं आपसर मध्य झगड़ा कर मोटे ठीक है ना से कथा हलो महक्के कथा हलो सफर बलाखने प्रयोजन जिसपत्रब फैमिली थे घर जो नर्माल बाड़ीत अवस्था जो अवस्था है जो अपनी बेर जान तक तर अवस्था भिन्न है क्या मुसाफिर बला जार जार देशे और जार जे स्थान जे अवस्थाई हम यके मुसाफिर धरा है तिर मुसाफिर आई मुसाफिर सलाद कसर तक जेजे जाए यह निर्दिष्ट एर समय एक दूरत आल्ला नबी आल सलाम्त बेधे दिन नाई माधा दूरतर बेपारे जो आठचल्लिस माइल तथा सत्तर पचा कलोमीटार जयी फारिशेल चलेटार ऊपर हो तो अनेक दिए थे क्योंकि बाध्यरा का ठीक है ये সময় সীমার ব্যাপারে তিন দিন না চার দিন না দশ দিন না পনেরো দিন না ১৭ দিন আল্লাহর নবী আলিসাল এক এক সফরে এক এক সময় কোনো জায়গায় ১০ কোনো জায়গায় পনেরো কোনো জায়গায় সতেরো উনিশ এই ধরনের তিনি কসর করেছেন তাবুকের যুদ্ধে মক্কা বিজয়ের যুদ্ধে এভাবে হজের সময় বিভিন্ন হাদিসে আল্লাহর নবী এক এক সময় এক একটা সময় সফর করেছেন সময় সীমা ওখানে কসর করেছেন এক নিয়ে আমরা আল্লাখা বা দূরত্ব আল্লাহর নবী আলিস্লা থেকে সেই কোনো হাদিস দ্বারা আমাদের কাছে প্রমাণিত নেই তাই মহাক ওলামরা বলেছেন সফরে যেমন দূরত্ব সময় নেই ঠিক একইভাবে এর দিনেরও সীমা রেখা বেঁধে দেওয়া হয় নাই মোসাফির হলেই করবেশক শ্রোতাকে বিশ্বের সকল জ্ঞানের উৎস এখান থেকে জ্ঞানকে বের করে নিতে হবে ঘোষণা সৌরজগৎ সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো একটি চমৎকারী সব আলোচনা এখানে চলে আসতে পারে সকল সৃষ্টি জগতের মালিক তুমি যা মজবুত করে দেবে ইমান ও আধুনিক বিজ্ঞান প্রতি সোমবার ও মঙ্গলবার রাত সাড়ে দশটায় বাংলাদেশে ও রাত টায় ভারতে বিস বাংলায় ডায়লগ ডায়লগ গেট বাংলায় যিনি করেন শুধু আল্লাহর উপাসনাথের সব থেকে বড় নিয়ামত হচ্ছে আদেশের উপরে আমল কেন আল্লাহর ভয় নিয়ে সব সময় জান্নাত যাবার পুঁজি পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও ছোট্ট একটা বিরতির পরে প্রিয় দর্শক শ্রোতা ফিরে আসলাম দার্সে হাদিসের বাকি অংশ পূর্ণ করার জন্য মোহানবুল আলমিন আমাদের এই দার্সে হাদিসের মাধ্যমে রাসুলের হাদিসের আলোকে জীবন গড়ার যে সুযোগ আমাদের করে দিয়েছেন এর সুযোগটা আমরা যেন সুবর্ণ সুযোগ গোল্ডেন সুযোগ যেন আমরা মনে করি এবং ধারাবাহিক ভাবে শুনে আমরা আমাদের যে ভুল ত্রুটি রয়েছে এগুলিকে শুধরে নিতে পারি আমরা আলোকে জীবন করতে পারি এই আশা প্রত্যাশা আমাদের থাকা উচিত আনা সিলতোল আহ থেকে আরো বর্ণিত তিনি বলেন আমরা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সঙ্গে মদিনা থেকে মক্কায় সফর করি বের যায় মদিনা থেকে চলে যায় মক্কা ইউসাল্লি ফকান আল্লাহ নবী আলহ সাল্লাম তিনি দুই রেকাত দুই রাকাত করে সালাত আদায় করলেন হত্যা রাজা আনা ইল আল মদিনা মদিনা ফেরত আসা পর্যন্ত আল্লাহ রাসুল সালসাল্লাম কসর সালাত করলেন অর্থাৎ চার রাকাত বিশিষ্ট যে সালাদ গুলি নামাজ এগুলিকে দুই দুই করে আদা করলেন তাহলে পুরো সফরটাতে আল্লাহন আলিস দুই রাকাত করে বের হওয়া থেকে নিয়ে ফিরে আসা পর্যন্ত পুরো সময়টা নবী আল্লাহনবী আলিসালাম দুই রাকাত দুই রাকাত করে কসর করে সলাত আদা করলেন এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ নবী কিন্তু এখানে কোনো নির্দিষ্ট করে দেন নাই কতদিন সফরে বের হলেন ফিরে আসলেন সেই সফরে তিনি করলেন এক এক সফরে এক একটা নির্দিষ্ট দিন ছিল কোন সফরে দশ দিন কোন সফরে পনেরো দিন কোনো সফরে সতেরো আঠারো দিন বা উনিশ দিন এই ধরনের বিভিন্ন সফরে বিভিন্ন সময়সীমার মধ্যে আল্লাহ নবী আলিসাল্লাম কসর করেছেন এই জন্য নির্দিষ্ট কোন সময় বেঁধে দেন নাই এহারিস ইমাম বুখারি এবং মুসলিম বর্ণনা করেছেন শব্দগুরি ইমাম বোখারির ওয়ারিফাসিন্লাহ তাল عقام النبي صلى الله عليه وسلم تسعة عشر يوما يقصر وفي لفظ بمكة تسعة عشر يوما روح البخاري وفي رواية الله بداود سبع عشرة وفي أخرى خمس عشر عبدالي بن عباس رضي الله تعالى عنه تكي بنيتو تيني بولين الله النبي عليه الصلاة والسلام ونش دين أبوستان كولين عليه ونش دين تيني شفوري قصر كولين وفي لفظ بمكة মক্কাতে আল্লাহন আলিসালাম মক্কা বিজয়ের সময় তিনি উনিশ দিন অবস্থান করেছিলেন এই ১৯ দিন পুরোটাই তিনি কসর সাল আদা করেছিলেন অফিলাব আতা মক্কায় উনিশ দিন তিনি কসর করেছিলেন রওয়াহুল বুখারি ইমাম বুখারি হাজি বর্ণনা করেছেন অফি রেওয়ায়াতিল আবি দাউদ আবু দাউদের বর্ণায় আছে সাবা আশারা সতেরো দিন তিনি কসর করেছিলেন কফি উখরা আসারা আর কোনো দিন করেছিলেন কোনো বর্ণায় পনেরো এই ধরনের হয়েছে আশারা আর আবু দের বর্ণায় এসেছে ইমরান হোসেন থেকে সামানিয়া দিন ওয়লাহ আন যাবের আর জাবের থেকে হাসি বর্ণনা হয়েছে আকামা تبوك 20 يوما يقصر الصلاه الا النبي تبوكের যুগে 20 অবস্থান করেছিলেন সেখানে তিনি কসর সালাত আদায় করেছিলেন আর ওয়াতুসিকাত এর বর্ণনা গুলিকি বর্ণনার কারীরা বিশ্বস্ত ইল্লা анহু اختلافে ফী উসলিহি এই হাদিসটি মৌসুল রাসূলের না মাউকুব সাহাবীর এই নিয়ে কিন্তু মতপার্থক্য হয়েছে তলে বুঝা সেটা আবু দাউদের এই ধরনের কথা এসেছে বিভিন্ন বর্ণাতে আমরা বুঝতে পারলাম যে নির্দিষ্ট কিছু করে দেওয়া হয় নাই একই হারিস বিভিন্ন বর্ণা হওয়ার কারণটা মহাদেষ নিক এইভাবে বলেছেন যে কেউ ভাঙ্গা দিনগুলিকে বাদ দিয়েছেন অর্থাৎ যাওয়ার দিন যেদিন গেলেন এই যে অর্ধেক দিন যেদিন চলে আসলেন সেদিন অর্ধেক দিন এই দুই দিন বাদ দিলে তাহলে হয়ে যায় দুই দিন বাদ দিয়ে তার কম হয়ে যায় তো এইভাবে ভাঙ্গা দিনগুলি বা অর্ধেক দিনগুলি কেউ গণনা করেছেন আর কেউ করে নাই और ये कम बेस क्यों अठारो क्यों उन्नीस क्यों सतरणा एक क्षेत्र बर्णन आलोक सुस्पष्ट हो जाएलम एर निर्दिष्ट को समय सीमा बेधे दें नाईजे जिन मुसाफिर सफरे आरा तरह अनिर्दिष्ट भाव महलाम कसर कर রয়েছে দুরুত্বর ব্যাপারটাও তাই কারণ আল্লাহ নবী থেকে সে ব্যাপারে নির্দিষ্ট কোনো সময় সীমা বা কোন দ্রুত আঃহর আসর কাবলা আলা সাল্লাহ তালা আনহ আল্লাহ খাদেম আরো বর্ণনা করেন যে বর্ণনা করে বলেন সাল্লাম যখন সফর অবস্থায়। সূর্য ঢুলে যাওয়ার আগে সফর শুরু করতেন জোহরকে দেরি করে আসরের সময় কি করতেন পৌঁছে দিতেন অর্থাৎ জোহর আদানা করে আসর হয়ে যেত সোম্মা নাজাল এরপর আসরের সময় হয়ে গেলে তিনি অবতরণ করতেন সফর বন্ধ করতেন समय सफर बितीनी बितिर जोहर असुरसंगे आदा कर नित इ बला जाम आखिर जोहर के আসলে সময়ে গিয়ে পড়া এটাকে বলা হয় দেরি করে একাত্রী করা আর কি আর যদি আল্লাহ সূর্য ঢোলে যেত তাহলে তিনি যোহর আদায় করে নিয়ে তারপরে সফর শুরু করতেন জাগাত কাবলা আইয়ার তাহেল সফর শুরু করার আগে যদি যোহরের সময় হয়ে যেত তাহলে কি করতেন সাল্লা জোহর তিনি পড়ে নিয়ে এরপর সফর শুরু করতেন কোনো কোন বর্ণনা আছে যে যদি আগে হয়ে যেত জোহরের সময় হয়ে যেত তার সঙ্গে আসর পড়ে নিতেন এটাকে বল তকদিম যেমন আল্লাহ নবী সালাম আরাফাতের ময়দানে জামা তকদিম করেছেন জোহরের সময় আসর পড়ে নিয়েছেন এটা আগে করে নেওয়া তাকদিম আর মুজদারাফাতে গিয়ে মগরিবকে দেরি করে এস আর সঙ্গে আদায় করেছেন এটাকে বলির तेल मुसाफिर तकदीम कर नवा जहर समय असर पड़े नवागर समय ऐसा पड़े नवा अथबा तरी जहर के संगे और मागरब के ऐसा संगे आदाय शरियते मुहम्मदीते सल्लाह आल सल्लम यह आगे नवा पर नवा अवस्था भेदे मुसाफिर से आल्ला नबी आलिसम कर सूसब्यस्त এক্ষেত্রে আমরা বলবো যে আগে পরে করা যাবে না বরং এমন জামা সুরি জামা সুরি মানে জোহরটা লাস্ট টাইমে জোহরের আর আসরটা ফার্স্ট টাইমে অথবা মাগরিব তার শেষ সময়ে আর এশারটা আগাই নিয়ে গিয়ে প্রথম সময়ে সুরাতান। এখানে আকৃতিতে বাস্তবে আমরা জোহর জোহরের টাইমে পড়লাম আসর আসরের টাইমে পড়লাম আর দুইটা একসঙ্গে হয়ে গেল এই ধরনের সর্ত দেওয়া রাসুল সাহা হাদিস দ্বারা প্রমাণিত নেই কাজে সেটাকে আগিয়ে করে নিয়ে জহরের সঙ্গে আসর মাগরীব সঙ্গে এসা অথবা দেরি করে জহরকে আসরের সময় মাগরীবকে এসার সময় সুস্পষ্ট হাদিস দ্বারা সাব্যস্ত এই আসান আমাদের আল্লাহ নবী আমাদের জন্য করে দিয়েছেন এই কখন জহর শেষ হচ্ছে আর কখন আসর শুরু হচ্ছে একটা এর মধ্যে টেনশনের মধ্যে থাকা এরকম নিয়ম শরীয়তে মহাম্মদিতে আল্লাহ রাসুল আমাদেরকে দান করেন নাই কাজে সহজ থাকতে নিজেদের উপরে কঠিন করে নেওয়া এটা কিন্তু মোটেই ঠিক না বরং আল্লাহ নবী আলিসালামকে যখন এখতিয়ার দেওয়া হতো নির্বাচন করার জন্য দুইটি জিনিসের মধ্যে তখন তিনি সহজটা গ্রহণ করতেন কঠিনটা গ্রহণ করতেন না তিনি বলতেন ই শেরু পলা তো সহজ করিও কঠিন করিও না বা শেরু সুসংবাদ দাও মানুষকে ভালো করে ডাকো পলাতো না তোমরা মানুষকে ভাগিয়ে দিও না দিনের সহজতা সফর অবস্থায় এই কসর করা যেমন জাহেজ এবং জমা করা জাহেজ কসরটা শুধুমাত্র সফরের সঙ্গে সম্পৃক্ত তবে একসঙ্গে সালাদ জোহর আসর মাগরিবে পেশা পড়ে নেওয়ার সফর ছাড়াও কারণ থাকতে পারে সফরে যেমন জাহেজ রয়েছে কোনো যে বৃষ্টি বাদল হয় মসজিদে যাতায়াত করতে কষ্ট হয় অথবা অসুস্থ ব্যক্তি হয় দুই অক্ত সালাত আলাদা করে পড়া কষ্ট হয় সেক্ষেত্রেও কিন্তু একাত্মে সলাৎ আদায় করা যায়জ রয়েছে তাহলে কসরের কারণ একটা সফর কিন্তু জমা করে সলাৎ আদায় করার কারণ একাধিক যেমন আমি বললাম সফর হতে পারে সেটা বৃষ্টিবাদল হতে পারে ঝড় তোপান হতে পারে এভাবে অসুখ বিসুখ হতে পারে তাহলে এই যে আল্লাহর নবী আলিসাতাম থেকে এই সহজ পন্থা আমাদের করে দেওয়া হয়েছে এটা আমরা গ্রহণ করব আল্লাহর রকসত আমরা গ্রহণ করব এটা আল্লাহ পছন্দ করেন অফির হাক ফিল আরবাইন তিনি জোহরের সঙ্গে আশর পড়তেন যেটা ইতিমধ্যে আমরা বলে ফেলেছি সুম্মা রাকেব এরপরে তিনি সোয়ারিতে আরোহণ করতেন তাহলে বোঝা গেল যে যদি জহরের সময় হয়ে যেত তাহলে জোহর পরে সফর শুরু করতেন আর না হয়ে গেলে জহর কে দেরি করে আসলের সময় হলে সফর বন্ধ করে জার্নি বন্ধ করে তিনি কি করতেন জোহর আসর এক সঙ্গে পড়তেন দুইটাই আমাদের জন্য সাব্যস্ত হয়ে গেল। গেলস্তি মুসলিম কান ইদা কানা সাফারিন যিনি মুসলিমের মুস্তাখরাজ কিতাবে নিয়ে এসেছেন কানা কানাফি সাফারিন আরবাইন এর সনদে বর্ণিত তাহলে বোঝা গেল আমাদের জন্য সহজ পন্থা এটা আমরা কবুল করব। জামা সুরি দেখতে দেখা যাবে জমা কিন্তু যার যার সময় আদা করতে হবে এই ধরনের সেকেল এই ধরনের সিস্টেম আল্লাহ নবী করেছেন বলে আমাদের জানা নেই আমরা আল্লাহ নবী আহস্লামের সঙ্গে তাবুকের যুদ্ধে বের হয়ে গেলাম এই তাবুকের যুদ্ধ এটা অনেক দূরের ছিল পথ আল্লাহ নবী মদিনা থেকে সেই তাবুকে চলে গেলেন और से हीखने गए ये कठिन एक अवस्था छिल अत्यंत गरम छो ये आल्लाबी आल सल्लम ये जोहर आसर एक संगे कर आदा करतें जेटा मजबिन जवाल वर्णा करते हैं तफर अवस्थाते जहर आसर एक संगे मागरीबेश एक आदा करा सब्यस्त हो गिस्लम मुस्लिम वर्णा कर बधुगण सफर अवस्थाते जोहर आसर एक संगे मागरिवेश एक संगे प्रमाणित हादीमी हदीसाइ कर एक सफर अवस्थाय सलाद आदाय आगे नहीं अथवा पीछे दुटाई जायज रही है समय एक बार शेष বিদের আগে আপনাদের কাছ থেকে অনুমতি নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান ধন্যবাদ সবাইকে ওসল্ল্লা নবীলা মোহাম্মদ ওসহাবি আজমাইন আসসালামুম ওরহমাতুল্লাহ ওবরাক সমাধান বা আধুনিক কর্মচঞ্চলতা এই সম্পর্কটাকে ছিন্ন করে দিচ্ছে তোমার একটা অভিষ্ট লক্ষ্য আছে সেটা হলো যে পরকালের ইসলামিক মূল্যবোধ এটা শাস্ত বর্তমান মানব সমাজের মুক্তির উপায় কি জানতে হলে দেখুন ইসলামী সমস্ত সমস্যার সমাধান भारत इस्लाम स्कूल The what they all hate is if we ain't straight the only ones with heads on straight. don't know your head if you live the coral the west in the town M, -S -S M i'm so blessed to be with them M, -S -S M i'm so blessed to be with them watch little wonders at their best स्य शिशुरा प्रति बुधवार रे सादे और सन्द्या सातटाय भारत पिस टी बांगल् বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাত দর্শক বিন্দু আজ যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা সেই সব মাধ্যমগুলো আপনাদের কাছে কিছু তুলে ধরা যে মাধ্যমগুলো অবলম্বন করলে কালকে কেয়ামতের মাঠে আমরা ইনশা আল্লাহ তালা জান্নাত লাভে ধন্য হতে পারবো। মুসলমান হিসাবে আমরা সবাই জান্নাত পেতে চাই জান্নাত যেতে চাই জান্নাত আমাদের সবারই কাম্য কিন্তু আশা আর কামনা করলেই যে শুধু জান্নাত পাওয়া যাবে তা নয় বরং জান্নাত পেতে হলে জান্নাতে যাওয়ার আমলগুলো সম্পাদিত করতে হবে জান্নাত যেতে হলে সেই কাজগুলো করতে হবে যা করতে বলেছেন আল্লাহ তালা এবং তার নবী মোহাম্মদ রাসল সাল্লাহ আলি সাল্লাম বর্জন করতে হবে পরিহার করতে হবে সেই কাজগুলো যে কাজগুলো থেকে বিরত থাকতে বলেছেন আল্লাহ তালা এবং তার নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম তবে জান্নাত পাওয়া যাবে শুধু আশা করবো শুধু কামনা করব কাজ করব না আমল করব না এটা তো আমাদের ভুল বা এরকম চাওয়া বা এরকম পাওয়া যদি শুধু আশাই করে যায় তাহলে কালকে কামতের মাঠে হয়তো আমাদের এই আশা পূরণ হবে না তাই আল্লাহতালা যে মাধ্যমগুলো জান্নাত যাওয়ার আমাদেরকে বলে দিয়েছেন তা গ্রহণ করতে হবে যে রাস্তা বলে দিয়েছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি হুসাল্লাম সে রাস্তাই প্রতিষ্ঠিত থাকতে হবে এবং আল্লাহ রব্বুল আলমিনের পদত্ত সঠিক তরীকা আমাদেরকে অবলম্বন করতে হবে তাহলে ইনশা আল্লাহ তালা আমরা জান্নাত লাভ করতে পারব জান্নাত লাভ করার মাধ্যম সময়ের মধ্যে এটা একটা বিরাট মাধ্যম যে মানুষ তার চরিত্র সুন্দর করবে উত্তম চরিত্রে সে নিজেকে চরিত্রবান করবে সুন্দর ব্যবহার প্রদর্শন করবে মানুষের সাথে সুন্দর আচরণ সে দেখাবে কারোর সাথে কোনো দুর্ব্যবহার খারাপ আচরণ সে পেশ করবে না তাই তো রাসুল করিম সাল্লা সাল্লাম আমাদের জন্য উন্নত চরিত্রের একটা মহান আদর্শ ছিলেন তিনি তার আচার ব্যবহারে চাল চলনে বার্তায় আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন উত্তম চরিত্র কাকে বলে আর কিভাবে আমরা উত্তম চরিত্র পেশ করতে পারব আল্লাহ নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সহি হাদিসের কথা সফর থেকে ফিরছিলেন পথি মধ্যে সাহাবিদেরকে বললেন তোমরা বিভিন্ন গাছের ছায় গিয়ে একটু করে আরাম করো আল্লাহ নবীও একটি গাছের ছায় আরাম করছিলেন আল্লাহ নবীর যে তরবাইটা ছিল গাছের সাথে সেই তরবাইটা ঝুলেই দিয়ে আল্লাহ নবীও সেখানে ঘুমিয়ে গেলেন এক কাফের গ্রাম্য কাফের এই সুযোগকে গ্রহণ করে গাছ থেকে তরবাইটা নিয়ে আল্লাহ নবীকে জাগাইলো ওঠো কেও নাই সেখানে সাহাবীরা একটু দূরে সবাই আরাম করছেন আল্লাহ নবীকে জাগাল নবী আমার জাগলেন দেখলেন তরবারি ওই কাফেরের হাতে ঝুলতে আছে আর আল্লাহ নবীকে বলছে মাই আম না ও কামিননি বলো তো এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাতে পারে আল্লাহনবী কোন সময় ভয় করতেন না কারো ভয় ভীতি তার মধ্যে ছিলেন কারণ আল্লাহর উপরে পূর্ণ আস্থাবান থাকতেন পূর্ণ ভরসা